এরপরে যে বিসমিল্লা হলো সুরা নমলের একটি আয়াত আবার এটা নিয়ে একতাল আছে এটা কি প্রত্যেক সুরার একটা আয়াত নাকি আয়াত না সহিথা হলো এটা প্রত্যেক সুরার আয়াত না এটা দুইটা সুরার মধ্যে ফসল করার জন্য মানে আলাদা করার জন্য আলফাতেহার আয়াত কিন্তু সুরা আলফাতেহার শুরু করার মধ্যে বিসমুল্লাহ রহমান জোরে পড়া যাবেন মানে আপনি ধরেন কেনা জোরে পড়বেন আলহামদুলিল্লাহ রবিল আলম কিন্তু বিসমিল্লাহ রহিম দিয়ে শুরু করতে পারবেন না কেন পারবেন না এখানে এটি আলোচনা করছেন শুরু করবেন কিন্তু বিসমিল্লা জোরে পড়া যাবে না কেন যাবে না যে আবদুল্লাহ ইবন মোগাফাল থেকে আরো অসংখ্য ইমামিদ থেকে বর্ণিত যে তারা কেউ করতেন না সবাই শুরু করতেন আলহামদুলিল্লাহি রেদ মুসলিমের হাদিস আছে আশার থেকে আল্লাহাম এরপর আমরা আর কিছু শুনতাম না এরপরে যেটা শুনতাম সেটা হলো আলহামদুলিল্লাহ রব আলমিন এর আলহামদুলিল্লাহ রবাহ আলমিনা তাকবিরের মাঝখানে কোন কিছু আর আমরা শুনতাম না তাহলে কেরাত শুরু করতে হবে কি দিয়ে আমি তারা কেউ বিসম্লা রহমান শুরু করতেন না তো এই জন্য আমরাও এটাকে জোরে বলে শুরু করব না এরপর